পরিশিষ্ট খ প্রথম পরিচ্ছেদ কেশবের সহিত দক্ষিণেশ্বর মন্দিরে পয়লা জানুয়ারি আঠেরোশো শনিবার ১৮ পৌষ ব্রাহ্ম সমাজের ব্রাহ্মসমাজের মাঘোৎসব সম্মুখে প্রতাপ ত্রৈলক্য জয়গোপাল সেন প্রভৃতি অনেক ব্রাহ্মভক্ত লইয়া কেশবচন্দ্র সেন শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে দক্ষিণেশ্বর মন্দিরে আসিয়াছেন রাম মনমোহন প্রভৃতি অনেকে উপস্থিত ব্রাহ্মভক্তেরা অনেকেই কেশবের আসিবার আগে কালীবাড়িতেই আসিয়াছেন ও ঠাকুরের কাছে বসিয়া আছেন সকলেই ব্যস্ত কেবল দক্ষিণ দিকে তাকাইতেছেন কখন কেশব আসবেন, কখন কেশব জাহাজে করিয়া আসিয়া অবতরণ করিবেন তাঁহার আশা পর্যন্ত ঘরে গোলমাল হইতে লাগিল এইবার কেশব আসিয়াছেন হাতে দুইটি বেল ও ফুলের একটি তোড়া কেশব শ্রীরামকৃষ্ণের চরণ স্পর্শ করিয়া ওইগুলি কাছে রাখিয়া দিলেন এবং ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ঠাকুরও ভূমিষ্ঠ হইয়া প্রতি নমস্কার করিলেন শ্রীরামকৃষ্ণ আনন্দে হাসিতেছেন আর কেশবের সহিত কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ কেশবের প্রতি সহাস্যে কেশব তুমি আমায় চাও কিন্তু তোমার চেলারা আমায় চায় না তোমার চেলাদের বলছিলুম এখন আমরা খচমচ করি তারপর গোবিন্দ আসবেন কেশবের শিষ্যদের প্রতি ওই গো তোমাদের গোবিন্দ এসেছেন আমি এতক্ষণ খচমচ করছিলুম জমবে কেন সকলের হাস্য গোবিন্দের দর্শন সহজে পাওয়া যায় না কৃষ্ণযাত্রায় দেখো নাই নারদ ব্যাকুল হয়ে যখন ব্রজে বলেন প্রাণোহে হে গোবিন্দ মম জীবন তখন রাখাল সঙ্গে কৃষ্ণ আসেন পশ্চাতে সখীগণ গোপীগণ ব্যাকুল না হলে ভগবানের দর্শন হয় না কেশবের প্রতি কেশব তুমি কিছু বলো এরা সকলে তোমার কথা শুনতে চায় কেশব বিনীতভাবে সহাস্যে এখানে কথা কওয়া কামারের নিকট ছুঁচ বিক্রি করতে আসা শ্রীরামকৃষ্ণ সহাস্যে তবে কি জানো ভক্তের স্বভাব গাঁজাখোরের স্বভাব তুমি একবার গাজার কোলকেটা নিয়ে টানলে আমিও একবার টানলুম সকলের হাস্য বেলা চারটা বাজি আছে কালীবাড়ির নহবতে বাজনা শোনা যাইতেছে শ্রীরামকৃষ্ণ কেশব প্রভৃতির প্রতি দেখলে কেমন সুন্দর বাজনা তবে কেবল একজন পোঁ করছে আর একজন নানা সুডের লহরি তুলে কত রাগ আলাপ করছে আমারও ওই ভাব আমার সাত ফোকর থাকতে শুধু কেন পোঁও করব কেন শুধু শোহং সো হং আমি সাত ফোকরে নানা রাগ রাগিনী বাজাবো শুধু ব্রহ্ম ব্রহ্ম কেন করব শান্ত দাস্য বাতসল্য সক্ষ মধুর সবভাবে তাঁকে ডাকব আনন্দ করব বিলাস করব। কেশব অবাক হইয়া এই কথাগুলি শুনিতেছেন আর বলিতেছেন জ্ঞান ও ভক্তির এরূপ আশ্চর্য সুন্দর ব্যাখ্যা কখনো শুনি নাই কেশব শ্রীরামকৃষ্ণের প্রতি আপনি কতদিন এরূপ গোপনে থাকবেন ক্রমে এখানে লোকারণ্য হবে শ্রীরামকৃষ্ণ ও তোমার কি কথা আমি খায় দায় থাকি তার নাম করি লোক জড়ো করা করি আমি জানি না কে জানে তোর গাঁইগুঁই বীরভূমের বামুনমুই হনুমান বলেছিল আমি বার তিথি নক্ষত্র ওসব জানি না কেবল এক রাম চিন্তা করি কেশব আচ্ছা আমি লোক জড় করব। কিন্তু আপনার এখানে সকলের আসতে হবে শ্রীরামকৃষ্ণ আমি সকলের রেনুর রেনু যদি দয়া করে আসবেন আসবেন কেশব আপনি যা বলুন আপনার আশা বিফল হবে না